আসসালামু আলাইকুম আল্লাহুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এই জুলহিজ্জা মাসে আশা করি আল্লাপ আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সবাই আল্লাহ সবান আবাদত বন্দেগীর মধ্যেই আছেন অত্যন্ত মোবারকময় দিনগুলো রাতগুলো আমাদের থেকে অতিবাহিত হচ্ছে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করব ইনশাল্লাহ আর আপনারা সবাই প্রতিনিয়ত আমাদের তফসিরুল কোরআন ডট সাথেই থাকবেন তাফসিরুল কোরআন ডট আপনারা এই ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত থাকলে আশা করি কোরআন এবং ভিত্তিক শহীদ দিন জানার ক্ষেত্রে আপনাদের সহায়ক হবে আমরা যথাসত চেষ্টা করে যাচ্ছি যে এর মাধ্যমে আপনাদেরকে পোড়া শুননার সঠিক সমাধানটি দেওয়ার জন্য আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে মাসালাটি সংক্ষিপ্তভাবে আলোচনা করব মাছালাটি হলো অর্থাৎ যিনি সলা পরিত্যাগকারী তার কোরবানির ব্যাপারে শরীর হুকুম কি এবং যিনি হারাম উপার্জনকারী তার কোরবানির ব্যাপারে নীতিমালা কি। এই মশালাটি আমাদের দেশের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য খুব জরুরি কারণ আমাদের দেশের অধিকাংশ বাইবন আমরা নিয়মিত পাঁচ ওক্ত ছদ আদায় করি না তো সলাতের ব্যাপারে আমরা খুব উদাসীন কিন্তু কোরবানির ব্যাপারে আমরা খুব আগ্রহী কোরবানির ব্যাপারে আমরা যে উৎসাহী যদি আমরা সলাতের ব্যাপারে এমন উৎসাহী হতাম তাহলে এই দেশে কোনো সলাৎ পরিত্যাগকারী বাইবন পাওয়া যেত না অথচ সলাদ একটি ফরজে আইন এবং যেই সলাদ ত্যাগ করা কুফরি পর্যন্ত বলা হয়েছে আর কোরবানি একটি শূন্যতে মক্কাদা বা ওয়াজিব বিষয় যেটি তরফ করলে কুফরি বা নেপা কোনোটাই বলা হয়নি কিন্তু আমরা এই সূন্যটি পালন করার জন্য আলহামদুলিল্লাহ অনেক উৎসাহী কিন্তু সলাদ আদায় করার ব্যাপারে আমরা ঐরকম রকম উৎসাহী না তো এখন যেই ভাই বোন আমরা সলাদ আদায় করি না নিয়মিত তাদের কোরবানির ব্যাপারে শরীর হুকুম কি হবে আবার অনেক আমরা হারাম উপার্জন করি কিন্তু কোরবানি যখন আসে তো হারাম উপার্জনের টাকা দিয়ে তো যে কোনো মানের গরু ওঠ মহিষ কোরবানি দেওয়া যায় কেন টাকা তো অভাব নেই টাকা তো হারাম উপার্জন আমি ইচ্ছা করলে দশ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলে অসুবিধে কী টাকা তো আমার না টাকা তো মানুষ থেকে জুলুমের মাধ্যমে বিভিন্নভাবে ঘুষের মাধ্যমে আমি অবৈধ উপার্জন করলাম তাহলে এই অবৈধ উপার্জনকারীর কোরবানির ব্যাপারে সরি নীতিমালা কী প্রথমে আমরা আসি যে তার এক সলা বা ছলাত পরিত্যাগকারী যিনি মাঝে মাঝে চলাদ আদায় করেন জুমায় আদায় করেন ঈদে আদায় করেন কিন্তু বাকি সময় পাঁচ ভক্ত সলাদ নিয়মিত আদায় করেন না তিনি বিস্তারিত আলোচনা করেছেন তো সুরাল ২৭ নম্বর আয়ত আল্লাহ যে আল্লাহ কোরবানি কবুল করেন শুধুমাত্র থেকে এখানে আল্লাহ ইন্নামা ব্যবহার করছেন অত মাত্র একমাত্র কবুল করেন থেকে। তাহলে আল্লাহ কোরবানি কবুল করেন না তাহলে যিনি কি মোত্তাক কারণ আল্লাপাকালা শুরুতে বলছেন শুধু তারাই যারা করেন না আর কবুল করেন না তা এখন কথা হলো তার কোরবানি যেহেতু কবুল হবে না তাহলে তিনি কোরবানি থেকে কি বিরত থাকবেন না তিনি কোরবানি থেকে বিরত থাকবেন না ফ আলাইহে আইনাতান মিন্তরকে যিনি সলাদ পরিত্যাগকারী তিনি যদি কোরবানি করতে ইচ্ছা করেন এক নম্বরে তার কর্তব্য হল আতো বা ইল আল্লাহে আল্লাহর কাছে খালসভাবে তওবা করা এতদিন যে তিনি সলাদ নিয়মিত আদায় করেন নাই এই ব্যাপারে তিনি প্রথমে তওবা করে নিবেন তওবা করে নিয়মিত সলাদ কায়েম শুরু করবেন তারপরে তিনি কোরবানি করবেন তাহলে আশা করা যায় আল্লাহ তার কোরবানি কবুল করতে পারেন ফাঈর আলাহ আলাই তিনি যদি বলেন যে না আমি তাওবা করতে পারবো না আমি তাওবা করব না আমি বেনামাজি থাকবো বেনামাজিও থাকবো কোরবানিও করব তো উসাইমিন রহমা পতবার মধ্যে লিখেছেন ফা ইহুা আলা তিলকাল উদয়া এই উধিয়ার কোনো সাবাবেই তিনি পাবেন না তাকাববেলা মিন্ন হব এবং তার থেকে এই কোরবানি আল্লাপাক কবলও করবেন না যদি তিনি তওবা না করে ওই আগের অবস্থার উপরে বহাল থাকেন যে আমি আগেও নামাজ পড়তাম না পরেও পড়ব না যে অবস্থা আছে এই অবস্থার উপরে থাকবো তাহলে তার ব্যাপারে সরি মতামত হলে কোনো সাধিবেন না কোরবানির মাধ্যমে কোরবানি কবলও করবেন না তবে তিনি কোরবানি করার আগে যদি তওবা করে নেন তাহলে আল্লাহ সুবাহতালা আশা করা যায় তার কোরবানি কবুল করবেন তো এইজন্য আমরা কোরবানি যারা করব তারা অবশ্যই আগে ছলাতের ব্যাপারে তবাটা করে নেব যে তবা করে চলাত আদায় শুরু করব। কারণ এবং উসাইম রাহেমে আল্লাহ পতোয়ার মধ্যে আরও লিখেছেন যে যিনি সলাত কায়ম করেন না তিনি যদি কোরবানির পশু জবাই করেন তো সেই জবাইকে তো প্রশু হালাল হবে না কোরবানি তো হবে না হবে না ওই সবাইকৃত পশুটাও খাওয়া হালাল হবে না যদি তিনি জবাই করেন কারণ সলাত পরিত্যাগকারীর ব্যাপারে তিনি কঠোর পতোয়া দিয়েছেন তিনি বলেছেন যে এটা কুফোরি সুতরাং কুফোরি যারা করে তার কোরবানি জবাই বৈধ নয় এ ব্যাপারে আরও অসংখ্য মাছ আলা আলোচনা করেছেন তো এখানে মূল কথা হলো সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা ছলাত পরিত্যাগকারী আছি তারা আমরা তবা করে কোরবানি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা হারাম উপার্জনকারী তাদের ব্যাপারে মতামত হল নবী সরাম স্পষ্ট বলছেন তৈবাল আল্লাহ পাক কত পবিত্র আল্লাহাক পবিত্রতার মাধ্যমে হালাল উপার্জনকারীর আবাদত ছাড়া কোনো এবাদত আল্লাপাক কবুল করেন না তাহলে যে ব্যক্তি হারাম উপার্জন করে তার হারাম উপার্জন দ্বারা যদি কোনো কোরবানি করেন সেটা পাক কবুল করবেন না তবে তাহলে তাওবা করে তিনিও হারাম উপার্জন থেকে খালেজ ভাবে তাওবা করে কোরবানি করবেন এবং এতদিন পর্যন্ত যে হারাম উপার্জন করেছেন এই অর্থ তিনি তার মূল মালিকদের কাছে ফেরত দিবেন অর্থাৎ তিনি যদি সুদ খান যাদের থেকে সুদ খেয়েছেন সুদগুলো ফেরত দিবেন। যদি ঘুস খান ওই ঘুস যাদের থেকে নিয়েছেন তাদেরকে ফেরত দিবেন। কারো থেকে সম্পদ আত্মসাত করেন তাদেরকে সম্পদটা ফেরত দিবেন। যদি তাদেরকে না পাওয়া যায় তাহলে তাদের নামে আল্লাহ রাস্তায় তিনি ওই সম্পদ সদাকা করে দিবেন। এইভাবে খালেদাবে তওবা করে এরপরে তিনি কোরবানি করবেন তো এইভাবে যদি তওবার পরে কোরবানি করেন আল্লাপাক হয়তো আশা করা যায় যে আল্লাপাক তার কোরবানিও কবুল করবেন আর যদি তবা বিহীন কোরবানি করা হয় তাহলে সেটি গোষ্ঠ খাওয়াই হবে পশু জবাই করা হবে কিছু গোষ্ঠ খাওয়া হবে কিন্তু এটি শরীয়তর পরিবেশায় উইয়া বলা যাবে না কারণ যিনি ফরজ আদায় করেন না তার জন্য সূন্যতের কোনো গুরুত্ব নেই কারণ লক্ষ লক্ষ শূন্যত একত্রিত করলেও একটি ফরজের সমান হয় না তো হালাল উপার্জন এটি একটি ফরজ হারাম উপার্জন এটি হারাপ কবিরা গুণা ফাঁসওয়ার্ক তো চলাদ নিয়মিত আদায় করা এটি ফরজে আইন চলাদ পরিত্যাগ করা এটি বড় ধরনের গুনাহের কাজ তো সুতরাং এই ফরজ আদায় না করে যদি শূন্যতা আদায় করা হয় তাহলে সেই শূন্যতের গুরুত্ব থাকে না এজন্য জন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা নিয়মিত চলাদ আদায় করি নাই বা আমরা না বুঝে শয়তানের ধোকায় পরে আমরা হারাম উপার্জন করে ফেলেছি খালেজভাবে আমরা আল্লাপাকের নিকট তৌবা করি এবং তৌবা করে আমরা এই কোরবানির সুন্নাটি পালন করি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দিই ওয়ামা আলাইনা বালাক ওনা মুহদ ও আলিহিহিম ওসালামালাইকুম ও রহমতুল্লাহি